আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসুলিল্লা আল্লাহিহিম সম্মানিত দর্শক শ্রোতা বা ইউবনেরা আলহামদুলিল্লাহ আমরা সব সময় কোরআন ডট কমের পক্ষ থেকে চেষ্টা করি যে আল্লাহাক আমাদেরকে যতটুকু ক্ষুদ্র এলেম দিয়েছেন এই এলমের আলোকে নবী সাল্লাসমের সুন্নতরিকায় সাহাবাইকেরাম তাবেইনিকরাম তাবে তাবিনিকরাম এবং আমাদের সালফেস আলহিন ফোকাহামের মানহাজের আলোকে সরিয়েই বিভিন্ন বিধি বিধান বিভিন্ন বিষয় আমরা সবাইকে জানানো নিজেও আমল করা এবং আমরা সবাই মিলে যাতে আমল করে আমরা সঠিক সেরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারি এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ आल्लर का दोा करी आल्ला सोबहन जाना के कबुल करें और सबाई के जहान नाम मुक्ति पे आल्लाके्नती हवार तौफिक दें अमीन यारब्बाल आलमीन सम्मानित बाय आज के विषय आलोचना करब से हलो जिकिर अस्कार तस्बी तेहल गणना करार्जे तस्बी पाव जाए तस्बी माला ती तस दाना जेगो दिए जिकिर अस्कार गणी এই জাতীয় এগুলো ব্যবহার করা যাবে কিনা অনেক বাই আমাদের কাছে জানতে চান যে এই বিষয়গুলো ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি প্রথম কথা হলো গণনা করার জন্য এই জাতীয় তাজবিমালা বা দানা ব্যবহার করা এটাকে না জায়জও বলা যাবে না বা বেদাহাত বলা যাবে না এটা জায়জ তবে উত্তম না উত্তম পদ্ধতি হলো হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা আল্লাহ সুবাহ কত বড় রহমানুর রাহিম আমরা আল্লাহর জিকির করতে হবে তাজবি আদায় করতে হবে আল্লাহকে এটা গণনার ব্যবস্থা আমাদের হাতের মধ্যেই করে দিয়েছেন তো এই হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে গণনা করা জিকির আজকার তাজবি তাহালিল এটি হলো সর্বোত্তম পদ্ধতি কারণ নবী সাল ইসলামের আমল ছিল হাতে গণনা করা নবী সালসাল্লাম কখনো তসবি দানা বা তসবি মালা অন্য কিছু ব্যবহার করতেন না যেমন আমরা জামিয়াত কিতাব গণনার ব্যাপারে ইমাম তির মিজি একটি অধ্যায়ে নির্ধারণ করেছেন এই অধ্যায়ের তিন হাজার চারশত ছিয়াশি আবদুল্লাবিনা আমর রাজি ইনমা বলেন কোন কোনো রাবায়তে আসছে বিয়া মি নিহি যে রাসুল্লাহামকে আমি দেখেছি তিনি তাজবিহ গুলা তার ডান হাত দিয়ে সব হান আল্লাহ নবী সাল্লা ডান হাত দিয়ে গুনতেন তাহলে নবিসের আমল ছিল হাতে গণনা করা এরপরে নবিস্লাম হাতে গণনা করার জন্য উদ্বুদ্ধ করতেন সবাইকে যেমন জামায়াতির মিজির এই অধ্যায়ে হাদিস নম্বর তিন হাজার চারশো ছিয়াশি ইউসাইরা রি আল্লাহা নামে একজন মহিলা সাহাবি তিনি বর্ণনা করেন রসুল আমাদের নারীদেরকে লক্ষ্য করে বলছিলেন আলাই কুন্না তাক হে নারীরা তোমরা বেশি বেশি সোভান আল্লাহ বলো বেশি বেশি বলো বেশি বেশি সুবু হন কুদ্দ রাব্বনা ববাই কে তোমরা তাকদিস করো ওয়া বিল तब तुम्हारा आंगुल दिए गणना कर बसि बसि इन्ना मस उतुन वस्तानक कारण क्या मैदान आंगुलगल प्रश्न एवं आंगुलगल दिए कथा बोलान सुहानल्लाह तरह जो आंगुल जिकिर करी तो यह आंगुलगल जख कथा तक हमारे पक्षे सी हमार मे तुम्हारे बान्डा जिकिर अस्कार तस्वीत आल गणना তাহলে আমাদের সাথে থাকবে এবং সাক্ষী হয়ে যাবে নবী সাল্লাভাবে আমাদেরকে আঙ্গুলে করার জন্য উদ্বুদ্ধ করেছেন এই জন্য সম্মানিত বায়ু বোনেরা আমরা চেষ্টা করব সব সময় আঙ্গুলে গণনা করার জন্য তবে কোনো অসুস্থ ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি তিনি যদি ওই তেত্রিশ বার সফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এগুলো যদি হাতের আঙ্গুলে গণনা করতে না পারেন হিসাব রাখতে না পারেন তার জন্য এরকম দানা ব্যবহার করা জায়জ এ ব্যাপারে কোনো সমস্যা নেই তবে এটাকে নাজায়জ বা বেদাত বলা যাবে না তবে এটা উত্তমের খেলাফ উত্তম হলো আঙ্গুলে গণনা করা আল্লাপাক আমাদের সবাইকে উত্তমের উপরে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন আমিনবালা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি